বক্তা এই নবীকে আল্লাহাম কথা বলার যোগ্যতা দান করেছিলেন বাগ্মিতা দান করেছেন তিনি তার কৌমের মাঝে তার জনগণের মাঝে অত্যন্ত সুন্দরভাবে প্রজ্ঞাপূর্ণ ভাষায় জ্ঞানগর্ভ নাসিহা আন্তরিক উপদেশ পৌঁছে দিতেন তার কাহিনী ছোট সংক্ষিপ্ত কিন্তু আমাদের জন্য অসংখ্য গুরুত্বপূর্ণ শিক্ষায় ভরপুর সুফানাল্লাহ আল্লা সুমতাল্লাহ এমন কোনো নবী পাঠাননি যে নবীর কাহিনীকে আমাদের সামনে কুরআনে পেশ করেছেন অথচ সেখানে আমাদের জন্য শিক্ষণীয় কিছু নেই এমনটি কোথাও পাওয়া যায় না বরং প্রত্যেক নবীর জীবন থেকে আমাদের জন্য রয়েছে অসংখ্য গুরুত্বপূর্ণ শিক্ষা আজকে ইনশাআল্লাহ আমরা যার সম্পর্কে জানব তিনি হচ্ছেন সুয়াইব আলাহাইসাল্লাম সোয়াইব আলাইসাল্লাম নবীদের আগমনের ক্রমধারা বা সিরিয়ালে ঠিক কোন সময় বসবাস করতেন এটা স্পষ্ট জানা যায় না তবে এটা জানা যায় তিনি ছিলেন ইব্রাহিম আলাহি সাল্লামের পরবর্তী একজন নবী এবং ইব্রাহিম আলাহি সাল্লামের বংশধরদের মধ্যে একজন ইব্রাহিম আলাহি সাল্লামের পরবর্তী যত নবী এসেছেন তারা প্রত্যেকেই ছিলেন ইব্রাহিম আলাহি সাল্লামের বংশধর এবং এই কারণে আমরা জানি ইব্রাহিম আলাহি সাল্লামকে বলা হয়ে থাকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা আলিমদের মধ্যে কেউ কেউ মত প্রকাশ করেছেন সোয়াইব আলাহাম তিনি হচ্ছেন সেই ব্যক্তি যার সম্পর্কে উল্লেখ করা হয়েছে তিনি বলেছিলেন আমি আমার এই কন্যা একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই মুসা আলাহিসাল্লামকে এই কথা বলা হয়েছিল কিন্তু কোরআনে আমরা দেখতে পাই সুনির্দিষ্টভাবে এটা বলা নেই যে এই ব্যক্তি সোয়াইব আলাইসাল্লামই ছিলেন কোরআন আমাদেরকে উল্লেখ করছে মূসা আলাইসাল্লাম তিনি মাদিয়ানে গেলেন এবং সেখানে গিয়ে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এবং এই কারণে কিছু কিছু আলেম তারা বলে থাকেন মূসা আলাহিসাল্লাম যার কন্যাকে বিয়ে করেছিলেন তিনি হচ্ছেন সুয়াইব আলাহাইসাল্লাম কারণ সোয়াইব আলাহাম ছিলেন মাদিয়ানের নবী সুতরাং ইব্রাহিম আলাহি সাল্লামের পরবর্তী একজন নবী হিসেবে আমরা সুহাইব আলাহামের কথা এখন ইনশাআল্লাহ এবং এখানে আসলে নবীদের সিরিয়ালে কার পরবর্তী গুরুত্বপূর্ণ নয় তিনি যদি মোসাই আলাহিস্লামের সমকালীনও হয়ে থাকেন সেটা জেনেও আমাদের জন্য বিশেষ কোনো লাভ বা ক্ষতি নেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সুহাইব আলাহিস্লামের রেখে যাওয়া শিক্ষা সোহাইব আলাহিস্লাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন এবং তার জাতি যে এলাকায় বসবাস করত সেই অঞ্চলটির নাম হচ্ছে মাদিয়ান। মাদিয়ান হিজাজ এবং সিরিয়ার মধ্যবর্তী একটি শহর হিজাজ মক্কামা এই অঞ্চলটিকে আমরা জানি বলা হয়ে থেকে হিজাজ এবং হিজাজ থেকে সিরিয়ার মধ্যবর্তী একটি শহর ছিল একটি বাণিজ্যিক কেন্দ্র ছিল মাদিয়ান এবং সেই অঞ্চলের মানুষেরা তারা বেশ সম্পদশালী ধনী ব্যক্তি ছিল আল্লাহ মোহাম্মদ বলছেন আমি মাদিয়ানবাসীদের প্রতি তাদের ভাই সোয়াইবকে প্রেরণ করেছি তাদের ভাই বলতে আল্লাহমতাল্লাহ বুঝিয়েছেন যে সোহাইব আলাহিসাল্লাম হচ্ছে সেই জাতিগোষ্ঠীর একজন ব্যক্তি তাদের মধ্যে তিনি জন্মলাভ করেছেন সেখানেই বড় হয়েছেন এখানে একটি লক্ষণীয় বিষয় আমরা দেখতে পাই যখন সোহাইব আলাহিস্লাম এবং তার জাতিকে মাদিয়ানের সাথে সম্পর্কযুক্ত করে কোরআনের মাধ্যমে আমাদের নিকট পরিচিত করা হচ্ছে আল্লাহাল্লাহ প্রত্যেকটি ক্ষেত্রে বলছেন তাদের ভাই আখাহুম সোয়াইব কিন্তু আরেকটি আয়াতে আমরা দেখতে পাই যখন মাদিয়ানের পরিবর্তে একটি সাথে যুক্ত করে সুয়াইব পরিচিত করা হচ্ছে নাম উল্লেখ করেছেন শুধুমাত্র সোয়াইব বলেছেন যেমন সুরাসুয়ার আতে আমরা দেখতে পাই আল্লাহাল আসহাবুল আইকা বা আইকার অধিবাসীরা রাসুলদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে যখন সুয়েন এবং তাদের সম্প্রদায় কি প্রতিক্রিয়া জানিয়েছে সেই বিষয়গুলো আমাদের নিকট উপস্থাপন করেছেন নু আলাহাম হুদ আলাহিসাল্লাম সালেহলাইসাল্লাম এবং লুদ আলাহিসাল্লাম তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই বলছেন যখন তাদের ভাই নোহ তাদেরকে বলল কিংবা তাদের ভাই হুত তাদেরকে বলল তাদের ভাই সলেহ তাদেরকে বলল তাদের ভাই লুত তাদেরকে বলল কি বলেছিল তারা প্রত্যেকে বলেছেন আল্লাহ তার তখন তোমরা কি ভয় করবে না প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পাই সেই জাতিগোষ্ঠীর নিকট যে নবীকে আল্লাহ মহাম্মতাল্লাহ প্রেরণ করেছেন তাদেরকে তাদের ভাই বলে সম্বোধন করেছেন কিন্তু সোহাইব আলাহিসের ক্ষেত্রে আমরা দেখতে পাই মাদিয়ানের ক্ষেত্রে মাদিয়ানের মাধ্যমে যখন আল্লাহমতাল্লাহ তাদের জাতির সাথে সোহাইব আলাহিস্লামকে সম্পর্কযুক্ত করেছেন সেই ক্ষেত্রে তাদেরকে সেই ক্ষেত্রে সোহাইব আলাহি সাল্লামকে আকাহুম সোয়াইব বা তাদের ভাই সোয়াইব বলে উল্লেখ করলেও যখন আসহাবুল আইকা বা আইকার সাথে সম্পর্কযুক্ত করে আল্লাহ সুবাহাল্লাহ সোয়াইব আলাইস্লামের নাম উল্লেখ করেছেন সেই ক্ষেত্রে সোহাইব আলাহ সাল্লামকে তাদের ভাই বলেননি কেন এর উত্তরে ইবেন কাসির রহম আল্লাহ তিনি বলছেন এর কারণ এটাই যে এখানে আল্লাহ সুবাহ তাল্লাহ সেই জাতির লোকেদেরকে মাদিয়ানের বাসিন্দা না বলে আসহাবুল আইকা বা আইকার অধিবাসী বলে সম্বোধন করেছেন মাদিয়ানের সাথে সুয়াইব এবং তার জাতি উভয়ের সম্পর্ক রয়েছে। কিন্তু আইকা আইকা হচ্ছে একটি গাছ যেটাকে মাদিয়ানের লোকেরা তাদের উপাস্য হিসেবে পূজা করত। সুতরাং আইকার সাথে সেই জাতির লোকেদের সম্পর্ক থাকতে পারে কিন্তু সুইব আলাহিসাল্লাম সেই গাছের সাথে কোনো রকমের সম্পর্ক তা নেই কিন্তু এটা একটি বাতিল রব বা উপাস্য যেটাকে তারা আল্লাহর পাশে ইলা হিসেবে মেনে নিয়েছিল সে কারণে আলসুফ মহামতাল্লাহ যখন গাছের সাথে সম্পর্কযুক্ত করছেন তখন শুধুমাত্র সোয়াইব বলছেন তাদের ভাই সোয়াইব বলেননি আয়াতগুলোর মধ্যে এই পার্থক্য এটা সূক্ষ্ম হলেও অত্যন্ত লক্ষণীয় একটি বিষয় কারণ এর মাধ্যমে কুরআনের ভাষাগত শ্রেষ্ঠত্বের একটি উদাহরণ আমরা পাই তুভান আল্লাহ একটি সুখাতি সূক্ষ্ম বিষয়েও শব্দ নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ সুভাহ তাল্লার বড়ত্ব শ্রেষ্ঠত্ব এবং প্রজ্ঞার স্বাক্ষর আমাদের সামনে ফুটে উঠেছে প্রত্যেক নবী তাদের নবত্রীর মিশনকে শুরু করেছে মানুষকে তাওহিদের দিকে আহ্বানের মাধ্যমে তাওহিদের দিকে আহ্বান এটা শুধুমাত্র একটি বাক্য একটি কালেমার দিকে মৌখিক আহ্বানে সীমাবদ্ধ নয় কিংবা সেই মৌখিক আহ্বানকে অন্তরে মেনে নিলেই সম্পূর্ণ হয়ে যাবে এমনটা নয় বরং সেই আহ্বানে সারা দিতে হবে অন্তরে মেনে নিয়ে স্বীকৃতিকে ঘোষণা করতে হবে এবং সর্বোপরি অবশ্যই সেটাকে প্রয়োগ করতে হবে কাজে প্রয়োগ করতে হবে এ কারণে আমরা দেখতে পাই নো হুদ সালেহ লুত আলহ্লাম থেকে শুরু করে সুইমাম পর্যন্ত প্রত্যেকে তাদের কমকে অক্ষরে অক্ষরে একই কথা একই বাণীর দিকে আহ্বান করেছেন তারা বলেছেন ভয় করো এবং আমার আনুগত্য করো সুতরাং তাহিদের দাওয়াতকে পেশ করার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নবীরা যে বিষয়কে তাদের সামনে উপস্থাপন করছেন সেটাকে অবশ্যই আনুগত্য করতে হবে মানতে হবে কাজে প্রতিষ্ঠিত করতে হবে যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে এই তাওহিদকে প্রয়োগ না করা হয় তাহলে এই আহ্বানের কি গুরুত্ব আছে কাজেই তাউহিদকে মানুষের নিকট উপস্থাপনের সাথে সাথে এবং তাওহিদের দিকে জনতাকে আহ্বান করার সাথে সাথে আম্বি আলহিমসাল্লাম তারা লক্ষ্য করতেন এই তাউহিদকে যখন প্রয়োগ করা হবে প্রয়োগের পথে বাধাগুলো কোথায় সমস্যাগুলো কোথায় সমাজে বিদ্যমান মূল সমস্যাগুলোকে তারা টার্গেট করতেন এবং সেগুলোকে সমাধান করার চেষ্টা করতেন সুতরাং একই তাওহিদ প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন সমাজে বিভিন্ন রকম সমস্যাকে মোকাবেলা করেছে কারণ এক এক সমাজের লোকেরা এক এক রকম ব্যাধিতে এক এক রকম সমস্যায় আক্রান্ত ছিল বিভিন্ন নবীদের এই ঘটনাগুলো আলহামতাল কোরআনে আমাদের কাছে এই উদ্দেশ্যে বর্ণনা করেছেন কারণ আল্লাহ মহামতাল্লাহ জানেন অতীতের জাতিগুলো যে সমস্যাগুলোতে আক্রান্ত ছিল আমাদের এই মুসলিম একই সমস্যায় অতীতের সবগুলো যে সমস্যার মুখোমুখি হয়েছিলেন সঈদিন আল তালাহ্লাম সেই সমস্যা বর্তমান সমাজেও থাকবে আল্লাহ সুবাহ জানেন নুহ আলাই্লামের সময় যে সমস্যা ছিল মূর্তি পূজা এবং ওসিলা ধরে ভাইয়া মাধ্যম ধরে আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে শির্ক করা সবাই আলাহিস্লামের সময়ে যে সমস্যা ছিল অর্থাৎ লাভ করে তখন তারা অহংকারী হয়ে যায় এবং বলতে শুরু করে আমাদের যে কে আছে এবং অন্যান্য জাতিদের উপর তারা জুলো মতামের সময় যে সমস্যা ছিল সিরিক সমস্যা ছিল এবং তারা আল্লাহর আজাব থেকে নিজেদেরকে নিরাপদ মনে করেছিল ভেবেছিল পাথরের দালানগুলো তাদেরকে রক্ষা করবে এবং ভাবে আমরা দেখতে পাই সুবাই আলাহিস্লামের সময়ে যে সমস্যা ছিল সেটা ছিল তারা একটি গাছকে আল্লাহর সাথে সিরিক করে পূজা করতো ইলা হিসেবে মানত এবং অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে তারা আল্লাহর বিধানকে মানত না তারা মনে করতো দুনিয়াবি কার্যক্রমে ধর্মীয় বিধিনিষেধ থাকা চলবে না সুতরাং তারা দুনিয়াবি বিষয়গুলোকে ধর্ম থেকে পৃথক করার দাবি করেছিল যেটা আমরা বর্তমানে দেখতে পাই সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতার সমর্থক লোকেরা যে কুফুরি দাবি করে সেই সমস্যায় আক্রান্ত ছিল সোহাই আলাহ সাল্লামের লোকেরা এবং একইভাবে আমরা আরো জানি মহা আল্লাহ ইসলামের সময় লোকেরা যে সমস্যায় আক্রান্ত ছিল সেটা ছিল সৈরাচারী শাসক যে নিজেকে রব বলে দাবি করেছে এবং একই সাথে বনে ইসরায়েলের লোকেরা যারা আল্লাহর বিধানকে অমান্য করে পরিবর্তন করে দিত এই সবগুলো সমস্যাকে আল্লাহ সুবাহতাল্লাহ কোরআনে এই উদ্দেশ্যে উপস্থাপন করেছেন আমাদের কাছে কারণ আল্লাহ সুবাহতাল্লাহ জানেন অতীতের সেই সমস্যাগুলো বিলুপ্ত হয়ে যাবে না বরং বর্তমান উন্মতের মধ্যে সবগুলো সমস্যায় আমরা দেখতে পাই কাজেই বললেন তোমরা করো তিনি ছাড়া আর কোন উপার্স্য নেই আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি সুস্পষ্ট নিদর্শন এসেছে সুতরাং ঠিক মতো পরিমাপ করো ওজন করো এবং মানুষকে দেওয়ার সময় কম দেওয়ার মাধ্যমে তাদেরকে ক্ষতিগ্রস্ত করো না আমরা বলেছি মাদিয়ান এটা ছিল একটি বাণিজ্যিক কেন্দ্র বিজনেস সেন্টার এবং এখানকার অধিবাসীরা তারা বেশ সম্পদশালী ছিল তাদের কোন দারিদ্রতা ছিল না এবং তাদের জীবিকা ছিল ব্যবসা বাণিজ্য সম্পদের অভাব তাদের ছিল না কিন্তু তাদের মূল সমস্যা ছিল তারা ছিল অসৎ তারা ছিল অসৎ প্রাচুর্য থাকা সত্ত্বেও বিনা প্রয়োজনে তারা মানুষকে ঠকাত মাপে কম দিত ওজনে কম দিত সোহেব আলাহিস্লাম এ কারণে তাদেরকে বলছেন তোমরা ঠিক মতো পরিমাপ করে ওজন করো এবং জমিনে বিপর্যয় সৃষ্টি করো না সুতরাং সোহেব আলাহিসামের জাতির লোকেরা তারা ধনী হলেও তারা মনে করতো তারা যদি এই প্রতারণা করে মানুষকে মাপে কম দেয় ওজনে কম দে তাহলে তাদের সম্পদ বৃদ্ধি পাবে রিস্ক বৃদ্ধি পাবে বেশি লাভ হবে এক কেজির থেকে মাপ কম দিলাম বলে দিলাম এখানে এক কেজি আছে অর্থাৎ এই সমস্ত লেনদেনের ক্ষেত্রে তারা মানুষকে ঠকাতো এই অর্থনৈতিক উপার্জন এবং লেনদেনের বিষয়গুলো একজন মুসলিমের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যদিও বর্তমানে আমরা অর্থনৈতিক এই উপার্জন এবং লেনদেনের বিষয়গুলোকে খুব হালকাভাবে নিতে অভ্যস্ত হয়ে গেছি এবং এমনকি অনেকে অর্থনৈতিক কাজকর্মকে ইবাদত থেকে আলাদা করে ফেলেছি যেমন সুদের কারবার কিছু মনেই করি না সুদের নাম বদল করে ইন্টারেস্ট লাভ মুনাফা ইত্যাদি নাম দিয়ে হারামকে হালাল বানিয়ে নিয়েছি অথচ আপনার রুজি যদি হালাল না হয় আপনার উপার্জন যদি হালাল না হয় আপনার কোনো ইবাদত কবুল হবে না বর্তমানে আমরা দেখতে পায় এমন মানুষ অনেক রয়েছেন যারা একদিকে ধর্মীয় বিষয়গুলো যেমন ব্যক্তিগত ইবাদত সাল আদায়ের ক্ষেত্রে সিয়াম পালনের ক্ষেত্রে ফরজ কাজগুলো সম্পাদনের ক্ষেত্রে না সেখানে তারা প্রতারণার আশ্রয় নিচ্ছেন একজন মানুষের মধ্যে কিভাবে এই দুইটি সপ্তাহ একই সময় থাকতে পারে মসজিদের ভেতরে আমাদের অন্তর পবিত্র সেখানে আমরা একজন মানুষ কিন্তু মসজিদ থেকে বের হয়ে দুনিয়াবি কার্যক্রমে যখনই আমরা লিপ্ত হই তখন যেন সেই মানুষটা বদলে যায় মসজিদের ভেতরে রব আল্লাহ মসজিদের বাইরে রব হয়ে যায় অর্থ সম্পদ টাকা মাদিয়ানের অধিবাসীদের দ্বিতীয় সমস্যাটি ছিল তারা যখন তাদের উপর দিয়ে কোনো কাফেলা যেত কিংবা ব্যবসায়িক লোকেরা অতিক্রম করতে তাদের জনপথ তাদেরকে খাজনা দিতে হতো কর শুল্ক ট্যাক্স দিতে হতো সুদ্দির রাহমা উল্লাহ ইদিন তিনি বলছেন সুইব আলা ইসলামের জাতির লোকেরাই সর্বপ্রথম কর এবং শুল্ক প্রথা চালু করে এর আগে যদি কোনো কাফেলা এই অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেত হিজাজ থেকে শ্যাম অথবা শ্যাম থেকে হিজাজে তখন তাদেরকে কোনো কর প্রদান করতে হতো না সুয়াইব আলাহ ইসলামের জাতির লোকেরা তারা তাদের সময় যদি কেউ হিজাজ বা শ্যাম মাদিয়ান অতিক্রম করে যেত সেই ক্ষেত্রে তাদেরকে কর প্রদান করতে হতো শুধু এখানেই শেষ নয় তারা সেই ব্যবসায়িক কাফেলাগুলোকে লুট করতো তাদের সম্পদ আত্মসাত করত এবং একই সাথে যখন সুয়াইব মানুষকে সংশোধনের জন্য দাওয়াত দিচ্ছিলেন ইসলামের দিকে আহ্বান করছিলেন তারা সেই আহ্বানে বাধা সৃষ্টি করত। আল্লাহ মোহাম্মদ তাই ঘটনাকে আমাদের সামনে কুরআনের মাধ্যমে উল্লেখ করছেন সোয়াইব আলাহিসাল্লাম বললেন সোয়াইব আলাহ সাল্লাম বললেন আল্লাহম সেই ঘটনাকে আমাদের সামনে কোরআনের মাধ্যমে উল্লেখ করছেন সুাইব আলাইস্লাম বললেন হে আমার জাতি তোমরা মাপ এবং ওজনের কাজে ইনসাফের সাথে আঞ্জাম দেবে লোকেদের সাথে তাদের জিনিসপত্রে কম দিয়ে ক্ষতি করো না এবং জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো আল্লা প্রদত্ত যে সম্পদ তোমাদের কাছে বাকি থাকবে অবশিষ্ট থাকবে এটাই তোমাদের জন্য উত্তম ইনক মিনিন যদি তোমরা ইমানদার হও সোহেব আলাহিসাম তাদেরকে বলছেন তোমরা প্রতারণা করো না মাপে কম দিও না ওজনে কম দিও না তিনি তাদেরকে সঠিক মাপ এবং ওজন করে ইনসাফের সাথে বিনিময় করতে বলছেন এবং একই সাথে বলছেন অর্থ যে হকগুলো রয়েছে দরিদ্র ব্যক্তিদের যাকাত সদাকা এগুলো দান করো এরপরে যা কিছু তোমাদের জন্য থাকবে সেটাই তোমাদের জন্য উত্তম ইনকম তো মিনিন যদি তোমরা ইমানদার হও কারণ যদি একদম মানুষের মধ্যে ইমান না থাকে তখন সে খুবই সংকীর্ণ একটি দৃষ্টিভঙ্গি নিয়ে বেঁচে থাকে সে তখন এটা মনে করতেই পারে যদি আমি প্রতারণা করি তাহলে আমি বেশি টাকা অর্জন করতে পারবো অথচ সুভাইব আলাহাম তাদেরকে বলছেন যে এই দৃষ্টিভঙ্গি এটা ভুল যখন তোমরা প্রতারণা করে অর্থ সম্পদ উপার্জন করছো আসলে তোমরা বেশি উপার্জন করছো না বরং তোমরা তোমাদের সম্পদকে কমিয়ে ফেলছ ক্ষতিগ্রস্ত হচ্ছ তোমরা যদি সঠিক পরিমাণ দাও যেটা মানুষের প্রাপ্য এবং দরিদ্র ব্যক্তিদের যে অংশ তোমাদের সম্পদে নির্দিষ্ট রয়েছে সেটাকে আদায় করো যা যা দান করো এর পরবর্তীতে তোমাদের মধ্যে সম্পদে যেটা বাকি থাকবে যদিও সেটাকে দেখে বাহ্যিকভাবে কম মনে হবে কিন্তু এটা সেই সম্পদের থেকে বেশি হবে যেটা তোমরা প্রতারণার মাধ্যমে গড়ে তুলবে বাকি খায়রুল্লা কুম ইতমিন যেটা তোমাদের জন্য বাকি থাকবে সেটাই উত্তম যদি তোমরা ইমানদার হও এবং সম্পদের ক্ষেত্রে এই অদৃশ্য ফ্যাক্টর যেটা সম্পদকে বাড়িয়ে তোলে বাড়াকা এটাকে আমরা কোরআনের আয়াত এবং রাসুল্লাহামের হাদিসের মাধ্যমেও সত্য হিসেবে পাই যেমন প্রথম উদাহরণ সুদের ক্ষেত্রে আমরা জানি সুদ বা রিবা। এটা গাণিতিক ভাবে আমাদের সম্পদকে বৃদ্ধি করে একশো টাকা দশ টাকায় সুদ পেলেন আবার দশ টাকা সম্পদ কমে যায় এটা হচ্ছে বাহ্যিক ভাবে কিন্তু আল্লাহ সুতরাং আল্লাহ বলছেন আল্লাহ সহ বলছেন আল্লাহ সুদকে কমিয়ে দেন হ্রাস করেন এবং দানকে বৃদ্ধি করে দানকে বাড়িয়ে দেন কেন কারণ সম্পদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর একটা বিষয় আমরা অনেক সময় স্মরণ করতে ভুলে যাই সেটা হচ্ছে বারাকা আমরা বাধ্যভাবে সংখ্যাকে গুরুত্ব দিই দুইশো টাকা এটা একশো টাকার থেকে বেশি টাকার হিসাবে আমরা বারাকাকে মূল্যায়ন করতে পারি না পরিমাপ করতে পারি না বারাকা হচ্ছে আমাদের সম্পদে একটা লুকানো জিনিস যেটা আল্লাহালা আমাদের সম্পদে দান করেন যার মাধ্যমে তিনি এই সম্পদকে আমাদের জন্য বৃদ্ধি করে দেন এবং যদি আমাদের সম্পদে বাড়াকা থাকে সেই ক্ষেত্রে একশো টাকার মাধ্যমে আপনি যে উপকার লাভ করতে পারবেন সেটা শুধুমাত্র যে দুইশো টাকা থেকে বেশিও এমন নয় বরং আল্লাহ সুভাতালা ইচ্ছা করলে সেই সম্পদকে এক টাকার থেকেও বেশি বৃদ্ধি করে দিতে পারেন সুতরাং আপনার এক টাকা থাকতে পারে কিন্তু সেই এক টাকায় যদি বাড়াকা থাকে এটা দিয়ে আপনি অনেকদিন চলতে পারবেন অপরদিকে আপনার হয়তো এক হাজার টাকা থাকতে পারে কিন্তু সেই সম্পদে যদি বাড়াকা না থাকে তাহলে সেই সম্পদ আপনার ক্ষতির কারণ হবে সর্বনাশ ডেকে আনবে এই ধরনের উদাহরণ আমরা আমাদের জীবনে অনেক দেখি পাই এমন বহু মানুষ রয়েছেন যারা প্রচুর সম্পদশালী ধনী ব্যক্তি কিন্তু এর এরপরও তাদের জীবনে সুখ শান্তি সন্তুষ্টি নেই অপরদিকে এমন বহু মানুষ রয়েছেন যাদের যাদের জীবনে খুব বেশি সম্পদ নেই অল্প সম্পদ কিন্তু তারা সুখী এর কারণ হচ্ছে সেই অল্প সম্পদে সফল বারাকা দিয়েছেন এবং তাদেরকে সেই সম্পদকে বৃদ্ধি করে দিয়েছেন সুহাইব আলাহাম তাদেরকে বলছেন আল্লাহ প্রদত্ত যে সম্পদ তোমাদের কাছে অবশিষ্ট থাকবে এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা ইমানদার হও এবং তিনি আরো বলছেন আমি তো তোমাদের কারো উপর পাহারাদান নই সোহাইব আলাহ সাল্লামের জাতির লোকেরা কি জবাব দিয়েছিল যখন সুহাইব আলাহ্লাম তাদেরকে সংশোধনের দাওয়াত দিয়েছিলেন হে সোয়াইব তোমার স্বাদ কি এই আদেশ দিচ্ছে নাকি যে আমরা আমাদের দেবতাদের ইবাদত করার ছেড়ে দেব যাদের ইবাদত আমাদের পিতৃ পুরস্কার করতো সুতরাং তারা সুবাই আলাহ সাল্লামের সালাদকে নিয়ে কটাক্ষ বিদ্রুপ করছে এবং বলছে তোমার সালাতের সাথে আমাদের দেবতাদের ইবাদত করার কি সম্পর্ক থাকতে পারে কেন তুমি সালাদ আদায় করার পরে এসে আমাদের দেবতাদেরকে বর্জন করার আহ্বান করছো তুমি তোমার সালাত আদায় করছো এটা খুব ভালো কথা তোমার ঘরে আদায় করো মসজিদে আদায় করো অফিসে আদায় করো যেখানে সুযোগ সুবিধা সেখানে আদায় করো কিন্তু সবকিছুর মধ্যে তোমার সালতকে টেনে আনবে না তোমার ধর্মকে টেনে আনবে না কেন তুমি আমাদের ধর্ম পালনে এসে বাধা দিচ্ছ কেন আমাদের ধর্মের সমালোচনা করছো কি বর্তমানে আমরা দেখতে পাই এই ধূর্ত কুফফাররা তারা কুরআনের আয়াতকে অপব্যাখ্যা করতেও ভয় পায় না যেমন তারা বলে থাকে লাকুম দিন ও কুমালিয়া এই বক্তব্যের মাধ্যমে নাকি তাদের বাতিল ধর্মকে আল্লাহ রসুল্লাম স্বীকৃতি দিয়েছেন সুবাহনআলা অথচ আমরা দেখতে পাই সঠিক ঘটনাটি ছিল যখন সমস্ত কুফাররা ইসলামের দাওয়াতের গতি দেখে এবং সমস্ত জুলুম নির্যাতনের মুখেও ইসলাম কীভাবে মাক্কায় প্রসারিত হচ্ছে সেটা দেখে ভীত হয়ে রাসুল আসলামের কাছে আপোষ করতে এসেছিল যেন রাসুল ইসলাম তাদের ধর্ম থেকেও কিছু অংশ গ্রহণ করেন ফলে তারাও নমনীয় হবে তখন রাসুল ইসলাম তাদের বাতিল ধর্মকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে রিজেক্ট করে তিনি বলেছিলেন লকুম দিন হুকুম আলিয়া দিন ধর্ম তোমাদের জন্য আমাদেরটা আমাদের জন্য তোমাদের কাছ থেকে আমরা কিছু গ্রহণ করবো না আর এটাও জানি আমাদের কাছ থেকে তোমরা কিছু গ্রহণ করবে না সুতরাং সেই বক্তব্যের মাধ্যমে তাদের ধর্মকে বাতিল নোংরা মতবাদকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন অথচ আজকে আমরা দেখতে পাই কিছু অজ্ঞ মানুষ তারা শান্তিপূর্ণ সহাবস্থানের একটা সূত্র আবিষ্কার করে ফেলেছেন তারা বলেছেন ধর্মকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলেই সমাজে বিভিন্ন ধর্মের মানুষেরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারবে কত সুন্দর সূত্র অথচ আমরা দেখতে পাই কুফবাররা যখনই মুসলিমদের উপরে প্রাধান্য বিস্তার করে তখন মুসলিমদের ক্ষতি করতে হত্যা যুদ্ধ নির্যাতন করতে তার তারা বিন্দুমাত্র পিছিয়ে হয় না সুতরাং শান্তিপূর্ণ সহাবস্থান এবং তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো আমরা আমাদের ধর্ম নিয়ে থাকবো এখানে এসে ধর্ম প্রচার করার প্রয়োজন নেই এই ধরনের বক্তব্য যারা বলে তারা সুকৌশলে তাদের বাতিল ধর্মকে প্রচার করতে কোনো চেষ্টার কমতি করে না বিভিন্ন উৎসবে যখন তারা বলে ধর্ম যার উৎসব সবার মূলত শান্তিপূর্ণ সহ এবং কাফেরদের সাথে মুসলিমদের শত্রুতা এটাকে আমাদের সেভাবেই বুঝতে হবে যেভাবে ইব্রাহিম আলাহিসাল্লাম তিনি বুঝেছিলেন ইব্রাহিম আলাহিসাল্লাম মুসলিম জাতির পিতা নবীদের পিতা তিনি বলেছেন তোমাদের সাথে আমাদের মধ্যে থাকবে চিরশত্রুতা যতক্ষণ না পর্যন্ত তোমরা এক আল্লাহর পরিমাণ আনছ সুতরাং কুফারদের প্রতারণাপূর্ণ বক্তব্য ধর্মকে নিজের মধ্যে সীমাবদ্ধ করে রাখা এর মাধ্যমে আমাদের বিভ্রান্ত হলে এর মাধ্যমে আমাদের বিভ্রান্ত হওয়া চলবে না আমাদের জন্য রিসালতের বাণী ছড়িয়ে দেওয়া এটা একটা দায়িত্ব এটা একটা বাধ্যবাধকতা সুতরাং যতই তারা সালাদ কিনে বিদ্রুপ করুক না কেন তাদের দেবতাদের ইবাদত করার ছেড়ে দিয়ে যেভাবে তাহিদের দিকে সোহাইব আলাহাল্লাম আহ্বান করেছিলেন ঠিক তেমনিভাবে আমাদেরকেও ইসলামকে সমস্ত স্থানে ছড়িয়ে দিতে হবে জীবনের কার্যক্রমগুলোর মধ্যে কিছু অংশ ধর্মীয় ও কিছু অংশ দুনিয়াবী এভাবে পৃথক করা চলবে না দ্বিতীয় বিষয় তারা উল্লেখ করেছিল তারা বলেছিল আমাদের যা কিছু করতে চাই তা করতে পারব না তোমার মধ্যে এগুলোর মধ্যে ধর্মের কোনো বিধিনিষেধ নেই এগুলোর মধ্যে ধর্মের কোন নিয়ন্ত্রণ নেই এই মতবাদ এভাবে চিন্তা করা অর্থাৎ ধর্মকে শুধুমাত্র আধ্যাত্মিকতার মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া এবং দুনিয়াবী কার্যক্রমকে ধর্মের নিয়ন্ত্রণমুক্ত মনে করা এটাই স্পষ্ট কুফরি এটাই হচ্ছে সেকুলারিজম সেকুলারিজমের অনেক সময় অনুবাদ করা হয়ে থাকে ধর্ম নিরপেক্ষতা কিন্তু ধর্ম নিরপেক্ষতা এই শব্দের মাধ্যমে সেকুলারিজমের প্রকৃত যখন রূপ এবং কুফুরিকে গোপন করা হয় সুতরাং সুয়েব আলাহ সালামের জীবন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আমরা লাভ করলাম সেটা হচ্ছে তিনি সেকুলারিজম এর বিরুদ্ধে লড়াই করেছেন সোহাইব আলাহাম সমস্ত জুলুম নির্যাতনের মুখেও তার দিনের কাজ প্রচারে অটল ছিলেন এবং মানুষকে আহ্বানের কাজ করে যাচ্ছিলেন দাওয়াত দিয়ে যাচ্ছিলেন যেহেতু সোহাইব আলাহামের জাতির লোকেরা তারা তার কথা শুনতে চাইত না বা বুঝার কোন চেষ্টাও করতো না তারা বলল হে সোয়েব তুমি যা বলো তার অধিকাংশই আমাদের বুঝে আসে না অবাদ দিল এবং আরো বললো এবং তোমাকে আমরা দেখি পাই একজন দুর্বল ব্যক্তি হিসাবে তোমাকে আমরা একজন দুর্বল ব্যক্তি মনে করি আমাদের মধ্যে তোমার গোত্রের লোকেরা না থাকলে অবশ্যই তোমাকে পাথর ছুড়ে হত্যা করে ফেলা হতো সুতরাং তাদের বক্তব্য থেকে স্পষ্ট তারা যে ভাষা বুঝে থাকে সেটা মুখের ভাষা না তাদের বোধগম্য ভাষা হচ্ছে বল ভাষা শারীরিক ভাষা সোহাইব আলাইসাল্লামকে তারা দুর্বল হিসেবে মনে করত। এই কারণে সোহাইব আলাহ সাল্লামের কথাকে তারা গুরুত্ব দিচ্ছে না তার কথা বোঝার কোনো চেষ্টাও করছে না বল ভাষা ছাড়া আর কোনো ভাষা তাদের বোধগম্য নয় সোহাইব আলাহ সাল্লাম রাসুলাম বলেছেন তিনি হচ্ছেন খাতিবুলাম্বিয়া নবীদের মধ্যে সেরা বক্তা নবীদের খতিব বক্তা কাজেই এটা বলার কোনো সুযোগ নেই সোহেবুল্লাহ সাল্লামের কথা অস্পষ্ট ছিল বরং সোহেবুল্লাহাম যতটা সম্ভব সহজভাবে তার বক্তব্যকে মানুষের সামনে স্পষ্ট স্পষ্টভাবে তুলে ধরতেন কিন্তু তারা বোঝার চেষ্টা করতো না বলেই বুঝতে পারত না সোহেব আলাহাম সম্পর্কে তারা বলছে যদি তোমার গোত্রের লোকেরা না থাকতো অবশ্যই তোমাকে পাথর ছুঁড়ে হত্যা করে ফেলা হতো সোহেব আলাহ সাল্লাম একটি সম্মানিত শক্তিশালী গোত্রের সদস্য ছিলেন আমরা এর আগের পর্বে লুতলা সম্পর্কে আলোচনা করেছি রাসুল্লাহাম তিনি বলেছেন লুতালামের পর প্রত্যেক নবী রাসুলকে আল্লাহ শক্তিশালী গোত্র দান করেছেন গোত্রের মাধ্যমে তাদেরকে শক্তিশালী করেছেন এর কারণ আমরা জেনেছি লুতলা সম্পর্কে বর্ণনা করার সময় লুত্লাম তিনি সেই ঘটনার সময় যখন ফেরেস্তারাত বাড়িতে আশ্রয় নিয়েছিল তিনি আফসোস করে বলছিলেন যদি আমি কোনো শক্তিশালী খুঁটি বা ভিত্তির উপরে নির্ভর করতে পারতাম সুতরাং আমরা দেখতে পাই ব্যক্তি হিসেবে মাত্র তিনি কি বলেছিলেন সোহেবাম তিনি বলেছেন বিবেচনা করছো কিন্তু আল্লাহালাকে তোমরা পশ্চাতে ফেলে রাখলে তোমরা আমাকে আমার পরিবারের কারণে হত্যা করবে না অথচ তোমাদের মধ্যে আল্লাহর কোন ভয় নেই আল্লাহর কথা চিন্তা না করে বরং আমার পরিবারের কারণে ভীত হয়ে তোমরা আমাকে হত্যা করছো না মাদিয়ানের অধিবাসীরা আমরা বলেছি তারা ছিল বেশ ধনী এবং সম্পদশালী এরপরও তারা দুর্নীতি করত প্রতারণা করত এবং যখন মানুষের কাছে অনেক বেশি সম্পদ চলে আসে মানুষ অহংকারী হয়ে ওঠে এবং নিজেকে অন্য সব কিছু থেকে অমুখাপেক্ষী মনে করে থাকে রাসুসাল্লাম যে ভাই বলেছেন সম্পদ এটা তোমাদেরকে অহংকারী করে তোলে সুভাইবুল্লাহ সাল্লাম খাতিবুলাম্বিয়া নবীদের বক্তা जिर उद्देश्य बस असाधारण किसीदेश दिए उपदेश चेष्टा करब इनशाला कुरने सुहब आल सल्लम वक्तव्य किसी अंश उल्लेख कर रही है अब ए आयातुलो शुनब से खाना छदेश बर करतेबल्लम হে আমার জাতি হে দেশবাসী তোমরা কি মনে করো। যদি আমি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিলের উপর থাকি এবং যদি তিনি নিজের তরফ থেকে আমাকে উত্তম রিজিক দান করে থাকেন এরপরও কি আমি তার হুকুমকে অমান্য করতে পারি যখন সোহেবামের জাতির লোকেরা সোহেব আলাহামকেই উল্টো আহ্বান করে বলছিল তুমিও আমাদের মতো আমাদের এই সমস্ত অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করোহেবেন তোমরা কি মনে করো যদি আমি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিলের উপর থাকি এবং তিনি যদি আমাকে নিজের তরফ থেকে উত্তম রিজিক দান করেন এরপরও কি আমি তাকে অমান্য করতে পারি সুতরাং সোহেব আলাহ সাল্লাম তাদেরকে বললেন আমি চাই না তোমাদের থেকে যে কাজ আমি ছাড়াতে চাই আমি নিজেই সে কাজে লিপ্ত হবো আমি তো যথাসাধ্য সংশোধন করতে চাই এবং তিন নম্বর আল্লাহর তাই কাজ হয়ে থাকে চার নম্বর আমি তার উপর আস্থা রাখি এবং তার প্রতি আমার সাথে বিদ্বেষ পোষণ করে ব্যক্তিগত বিদ্বেষের কারণে তোমরা নু হুদ কিংবা সলের কমের মতো নিজেদের উপরে ধ্বংস ডেকে এনো না আজাবকে ডেকে নিয়ে এসো আর লুতের জাতি তো তোমাদের কাছ থেকে খুব বেশি দূরে নয় সোহেব আলাহাল্লাম বললেন আর তোমরা তোমাদের রবের কাছে করো। এবং তারই পানি তওবা করো নিশ্চয়ই আমার রব খুবই মেহরবান অতি স্নেহময় এই তিনটি আয়তে বেশ কিছু উপদেশ রয়েছে প্রথম উপদেশ আমরা দেখতে পারি সুাইব আলাইসাল্লাম বলছেন আর আমি চাই না তোমাদের কাছ থেকে যে কাজ আমি ছাড়াতে চাই তোমাদেরকে যা আমি নিষেধ করে থাকি বিপরীতে আমি নিজেই সেই কাজে লিপ্ত হব। আমরা বলেছি তারা বলছিল সোহাইব আলাহ সাল্লামকে সাবাতের সাথে ব্যক্তিগত ইবাদতের সাথে ব্যবসায়িক লেনদেনের কি সম্পর্ক থাকতে পারে তিনিও যেন তাদের মতো এই সমস্ত কার্যক্রমে অংশ নেন এগুলোকে বৈধতা দান করেন শোহাইব আল্লাহ ইসলাম বলছেন তিনি এমন কিছু করতে চান না যেটা তার কথার বিপরীত হয় তিনি বলছেন তিনি শুধুমাত্র মুখে সেটাই বলবেন যেটা তিনি কাজে করে দেখাবেন এই মানসিকতা এটা মুসলিমদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মুনাফিকদের বৈশিষ্ট্য এর বিপরীত মুনাফিকরা মুখে অনেক বড়ো বড়ো কথা বলে কিন্তু সে অনুযায়ী তার কোনো কাজ করে না এ কারণেই আমরা দেখতে পাই রাসু সাহা সই হাদিস আমাদেরকে বলেছেন তাহার নামে একজন ব্যক্তি থাকবে যে তার অন্ত্রের নারী ভুরির চারপাশে চক্কর দিয়ে দৌড়াতে থাকবে তাকে দেখে বাকি মানুষরা বলবে তুমি তোমাদেরকে কষ্ট দিচ্ছ ক্ষতি করছো এরপর তারা তাকে জিজ্ঞাসা করবে তুমি তো সেই ব্যক্তি তুমি কি দুনিয়াতে আমাদেরকে সৎ করার উপদেশ এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করতে না সেই তখন জবাব দিবে আমি তোমাদেরকে সৎ কাজের উপদেশ দিতাম ঠিকই কিন্তু নিজেই তা করতাম না মন্দ কাজ থেকে বিরত রাখতাম ঠিকই কিন্তু নিজেই সেই কাজটি করতাম এ কারণে সফুসাহ আসলাম বলেছেন কি আমাদের দিনে তার এই ভয়াবহ শাস্তি প্রদান করা হবে সোহেব আলহাম এ কারণে তারা জাতিকে বলছেন আমি এমন কাজ তোমাদেরকে করতে বলতে চাই না যে কাজ আমি নিজেই করি না সুতরাং সোহেব আলাহ সাল্লাম নিজেকে এবং বাকি সবাইকে একই পাল্লায় বিচার করতেন এ প্রসঙ্গে আমরা একটি ঘটনা উল্লেখ করতে পারি ঘটনাটি হচ্ছে ইমাম মালিক রেহমা উল্লার একবার মুসলিম এসে তাকে বললেন সমাজে কৃতদাসের সংখ্যা অনেক বেড়ে গেছে আপনি দয়া করে লোকেদেরকে দাস মুক্ত করে দেওয়ার ব্যাপারে উৎসাহিত করেন খুদ্বাই কিছু কথা বলবেন ইমাম মালিক রহেমাউল্লা নিদাদের তাদের নাসিয়া উপদেশ শুনলেন পরবর্তী সপ্তাহ জুমার দিন জুমা চলে গেল তিনি দাসমুক্ত করার ব্যাপারে কিছুই বললেন না দ্বিতীয় সপ্তাহ আরেকটি জুমা আসলো এই সপ্তাহেও তিনি এই বিষয়ে কিছু বললেন না এভাবে তৃতীয় সপ্তাহ চলে গেল তিনি এই ব্যাপারে মুখ খুললেন না কিছু বললেন না আরও কয়েক সপ্তাহ চলে গেল এবং এরও পরে এক ক্ষুদায় খুবই সাদামাটা ভঙ্গিতে ইমাম মালিক রহমা আল্লাহ লোকেদেরকে উপদেশ দিয়ে বললেন তোমরা তোমাদের দাসদেরকে মুক্ত করে দাও এবং খুব ইমাম রেমি করেন বলেছেন তোমরা তোমাদের দাসদেরকে মুক্ত করে দাও এরপরও মুসল্লিরা তার এই সামান্য কথাটিকে খুবই গুরুত্বের সাথে গ্রহণ করেছিল এবং সে অনুযায়ী সবাই তাদের দাসদেরকে মুক্ত করে দেওয়া শুরু করলো এবং এই ঘটনার পরে প্রথম দিকে যে লোকেরা দাস মুক্তির ব্যাপারে আহ্বান জানানোর জন্য তাকে অনুরোধ করেছিল তারা এসে জিজ্ঞাসা করল। যে ক্ষুদায় এই সামান্য কথাটা বলতে তিনি কেন এতদিন সময় গ্রহণ করলেন সামান্য আহ্বান শুনেই যখন সাধারণ মানুষেরা তাদের দাসদেরকে আজাদ করে ছিল মুক্ত করে দিচ্ছিল যদি তিনি এই কথাটা আরও আগে বলতেন তাহলে তারও বেশি ভালো হতো ইমাম মালিক রহমাল্লাহ তিনি তার দেরি করার কারণ ব্যাখ্যা করলেন তিনি বললেন আমি এমন কোনো আদেশ করতে চাইনি जेटिंग करी जेहेतु हमारे दास दास को दासना तुम्हारा कृतुर्ष मुक्त करार कथा बोल दास क्रय करार्जन प्रयोजन अर्थ जोड़े एक जन दास के क्रयी ताके निजे क्ये व्यवहार कर मुक्त कर दिए एरपर मेम्बरे उठे सकल के दास मुक्तर बेपारे आहवान जानी एवं एरपर लोक कथा के आतरिकतारा ग्रहण कर कारण हमें कथागुल्क अंतर बोलते पे এ কারণেই তারা আমার কথা অনুসারে কাজ করেছে সুতরাং আমাদের উচিত মানুষদেরকে সেই সমস্ত সৎ কাজে উৎসাহিত করা যেগুলো আমরা নিজেরা আমল করে থাকি এবং সেই সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখা যেগুলো আমরা নিজেরা বিরত থাকি সুহাইব আলাহ সাল্লামের দ্বিতীয় উপদেশটি হলো তিনি বলেছেন আমি চাই সংশোধন করতে যতটা আমি সাধ্যমত পারি আমি যতটুকু পারি সংশোধন করতে চাই যতটুকু আমার সাধ্য করায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপদেশ এর মধ্য থেকে দুইটি বিষয় শিক্ষণীয় রয়েছে প্রথমত আমাদের সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করা উচিত ভালো কাজ করার জন্য নেক কাজ করার জন্য সৎ কাজের পেছনে আমাদের সাধ্যের সবটুকু ঢেলে দেওয়া উচিত সৎ আমলগুলো নেক কাজগুলো এমন নয় যেগুলো শুধুমাত্র আমরা অবসর সময়ের জন্য ফেলে রাখবো কিংবা রামাদানের জন্য জুমার দিনের জন্য ফেলে রাখবো এমন নয় বরং প্রতিটি মুহূর্তের প্রতিটি সময়ে যখনই আমাদের ভালো কাজ করার সুযোগ আছে কাজ করে যেতে হবে দ্বিতীয় বিষয় অনেক সময় পরিস্থিতি এমন হতে পারে একটি খারাপ পরিস্থিতি যেটা আপনি হয়তো শতভাগ পরিবর্তন করে দিতে পারবেন না আমূল পরিবর্তন করতে পারবেন না রাতারাতি চেঞ্জ করতে পারবেন না এটা করা আপনার সাধ্যের বাইরে হয়তো আপনি ফাইভ বা টেন পার্সেন্ট অথবা টোয়েন্টি পরিবর্তন করতে পারবেন কিছুটা আংশিক ভালো করতে পারবেন যতটুকু আমরা পারবো আমাদের ততটুকুই করা উচিত সম্পূর্ণ করতে পারবো না এই কারণে সেই কাজকে পরিত্যাগ করা উচিত নয় আপনি যদি কোনো কাজে পুরোটা করতে সক্ষম নাও হন তাহলে সেটাকে পুরোপুরি ছেড়ে দেওয়া ঠিক নয় এটা হচ্ছে আমরা দেখতে পাই ফিচের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি উদাহরণস্বরূপ আমরা হয়তো কোনো একজন অমুসলিমকে দাওয়াত দিচ্ছি ইসলামের দিকে আহ্বান করছি এমন সময় তৃতীয় একজন ব্যক্তি এই ঘটনা দেখলেন দেখার পরে হয়তো বললেন আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন এই ব্যক্তি অত্যন্ত খারাপ একটা লোক সে আপনার কথা শুনে কোনো লাভ নেই কিছুই হবে না আপনি বাদ দেন অন্য কোনো কাজ করেন এই ধরনের বক্তব্য এটা আসলে দুঃখজনক এবং ভুল ধারণা এমনটা হতেই পারে যে সেই ব্যক্তি আমার কথা শুনে সেই ইসলাম গ্রহণ করল না শিরকে ত্যাগ করলো না নিজেকে আমূল পরিবর্তন করলো না কিন্তু এই যে তাকে ইসলামের দিকে আহ্বান করা এটাই একটা ভালো কাজ হতে পারে এর মাধ্যমে সে ইসলামের দিকে কিছুটা হলেও সামনে এগিয়ে আসলো হয়তো তার কিছু ভুল ধারণা ছিল যেগুলো আমি ভেঙে দিতে সক্ষম হলাম एक पाथर के भांगार्जन अनेकगुल आघत करते हैं तर मान ये सर्वशेष आघाते ही पाथरटा भेगे गल वर के दावतर क्षेत्र सुहैबलम जी भाई बोले हम तो संशोधन करते चाहिए जोटा साध्य मत परि से क्ज करते शतभाग जो कोवर्तन नाओ करते जोटुकु पारि साध् अनुसारे सर्वोच्च चेष्टा कर देते हैं जेम बर्तमान मुस्लिम उम्मार दिखे जो खेल करी অধিকাংশ বিষয়ের মধ্যেই ভালো খারাপ মিশ্রিত অবস্থায় রয়েছে এরকম একটা সময়ে আমরা রাতারাতি একদিনে সবকিছু পরিবর্তন করতে পারব না এবং সেটা সম্ভব নয় কাজে আমাদেরকে ধীরে ধীরে অগ্রসর হতে হবে কিন্তু যদি আমাদের কাছে ক্ষমতা থাকে যদি আলসুবতাওয়ালা আমাদেরকে পরিবর্তনের শক্তি প্রদান করেন তখন সেই শক্তিকে কাজে না লাগিয়ে সমালোচনাকারীদের সমালোচনায় ভীত হয়ে কিংবা শত্রুদের ভয়ে ভীত হয়ে যদি আমরা বলি একদিন এসব পরিবর্তন সম্ভব নয় ধীরে ধীরে বাস্তবায়ন করতে হবে সেই ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভুল কেননা আলোচকালা আমাদেরকে শক্তি ক্ষমতা দিয়েছেন যে নিয়ামত দিয়েছেন সেটাকে তখন আমরা অপচয় করছি যেমন সাম্প্রতিক সময়ে মিশরে কুফুরি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যাওয়ার পর ইকানুল মুসলিমিন তারা শরিয়াহ প্রতিষ্ঠা না করে ধীরে ধীরে অগ্রসর হবার নীতিকে গ্রহণ করেছিল অথচ আলোচক মাতালা তাদেরকে শক্তি দিয়েছিলেন যখন তারা সুযোগকে নষ্ট করলো। आर आल्ला सुला तपमानित अधपदित कर दिल है कहे के सामर्थ्य अनुसारे सर्वोच्च चेष्टा करते हैं परि धारावाहिकता रक्षा कर धापे धापे अग्रसर होते थी तबकिछा सम्भव मुस्लिम हिसाब से भलो काजे चाबी हिसाब से होते भलो क्जे प्रभावक होते हैं ला सलाम आल्ला सुबह मतलब किसुबा सत्कजे চাবি স্বরূপ আবার কিছু মানুষ রয়েছে মন্দ চাবি চাবিস্বরূপ অর্থাৎ কিছু মানুষ কিছু মুসলিম যেখানেই যায় না কেন সেখানে যাওয়ার পরে তারা তাদের সাথে কিছু উত্তম জিনিস রেখে যায় তাদের সাথে আল্লাহর বারাক্কা সেখানে পৌঁছে যায় কল্যাণ পৌঁছে যায় আবার এমন মানুষ কিছু রয়েছে যারা যেখানে যায় সেখানেই কিছু না কিছু সমস্যা সৃষ্টি করে ট্রাবল মেকার যেখানে যায় সেখানেই কিছু খারাপ কাজ করে তাদের ব্যক্তিত্বটাই এমন যেখানে যাবে তারা সেখানে কিছু না কিছু ঝামেলা সৃষ্টি করবে কাজে আমাদেরকে এমনভাবে কাজ করতে হবে আমাদের কাজ কম হলেও যতটুকু আমরা করি ভালো কিছু করার চেষ্টা করব এবং ইতিবাচক পরিবর্তনের জন্য সবরের সাথে শেষ পর্যন্ত আমরা লেগে থাকব এবং এটা এমন একটা প্রজ্ঞাময় নাসিহা যেটা আমরা সোহেব আলাহিস্লামের কাছ থেকে লাভ করতে পারি সোহেব আলাহিস্লামের তৃতীয় উপদেশ তিনি বলেছেন অমাত অমাত বিল্লাহ সাহায্য সাফল্য আল্লাহর পক্ষ থেকেই আসে যখন আমরা কোনো একজন ব্যক্তিকে ইসলামের দিকে আহ্বান করি দাওয়া দিই সৎ কাজ করি এই কাজটা করার ক্ষমতা সফলভাবে করতে পারা এই তৌফিক আল্লাহর পক্ষ থেকে আসে তাওফিকের এই বিষয়টা অনেকটা বারাকার মতো যেমন একটা উদাহরণ দিই আমরা দুজন ছাত্রের কথা চিন্তা করতে পারি তাদের সামনে পরীক্ষা রমাজন মাস চলছে একজন ছাত্র সেই সিদ্ধান্ত নিল দিন রাত পড়াশোনা করবে পড়াশোনা করবে পরীক্ষায় ভালো ফল অর্জন করবে এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম এই কারণে তার পক্ষে এখন মসজিদে যাওয়া তারাবির সালাতে সময় দেওয়া সম্ভব নয় করা এটাও তো একটা প্রচুর সময় দরকার কাজে এক্ষেত্রে আল্লাহর জিকিরের জন্য আমাদের অতিরিক্ত সময় নেই সে তারাবির সালাদকে বাদ দিল ছাত্রটি পড়াশোনার মধ্যে মনোনিবেশ করলো। দ্বিতীয় ছাত্র সেও পরীক্ষায় ভালো করতে যায় পড়াশোনা করতে যায়। কিন্তু একই সাথে তার রয়েছে আলোচ মহলোনার জন্য ভালোবাসা মুসলিমদের জন্য ভালোবাসা রয়েছে সে মসজিদে যেতে চায় রামাদানের এই বারাকাত সময় সালাত আদায় করতে চায় তারাবি পড়তে চায় এই কারণে সে পড়াশোনার সময় থেকে কিছুটা সময় বাদ দিয়ে আল্লাহর ইবাদতের পিছনে সময়কে লাগালো কেননা এটা রমজান মাস সে এক মুহূর্ত সময়কেও নষ্ট করতে চায় না যখন পরীক্ষার দিনটি চলে আসলো হতে পারে কোনো কঠিন একটা বিষয় গণিত पदार्थ विज्ञान किंबा इलेक्ट्रनिक्स एरक एक परीक्षा जैसे कठिन कठिन गाणीरिक समस्या समाधान करते हैं देखा गया इबादते महो छ्री द्वित छ्री अनेक कम समय एकटर पर एक समस्या समाधान कर समस्या चले जाबाद पुरस्कार शुरू तोफिक दी सामर्थ्य दिशन से खूब सहज ही समस्यागुलाधान एगे जापरदी जे छात्र अनेक बस पढ़ाशु कर এবং ইবাদতের সময় থেকে কিছুটা সময় কেটে নিয়ে এসেছিল সে হয়তো একটা অঙ্ক সমাধান করতে গেল সেখানে আটকে গেল এবং কোথায় সমস্যা হয়েছে সেটা খুঁজে বের করতে গিয়ে সে পরের প্রশ্নই আর যেতে পারলো না এভাবে এক ঘন্টার উপরে সময় চলে গেল সুতরাং একদিকে একজন যেভাবে সারা দিন রাত পড়ার টিভিলে থাকার পরেও পরীক্ষার হলে গিয়ে সমাধান করতে গিয়ে আটকে গেল অপরদিকে একজন ছাত্র তার বিশ্বারাত আদায় করেছে জিকিরো সময় দিয়েছে মুসলিমদের সাথে সময় দিয়েছে দাওয়াতের কাজে সময় দিয়েছে অল্প প্রস্তুতির পরেও সে দেখা গেল পরীক্ষার হলে খুব ভালো ফলাফল করেছে এটা কেন হল কারণ একজন ক্যালাস মোহাম্মতাল্লা সামর্থ্য দিয়েছেন তাওফিক দিয়েছেন যেটা অনুজনের কাজে ছিল না তাউফিক আল্লাহর পক্ষ থেকে আসে তাওফিক জিনিসটা এমন নয় যে যত বেশি শ্রম দিব তত বেশি লাভ করবো বাহ্যিকভাবে দৃশ্যত अपनी जो परिश्रम करबें तलाफल पाँच साधारण विधि और सुन्ना तई क्या द्वित आकटी विषय आउफिकल्लासुम्ला हाथ जो बस दीब ती फल पब ये भाव आल्ला बेधिवे एक नियम ठीक तेमी भाव ताउफिक आल्लासुम्ला फैक्टर जार माध्यम आल्लाह अपना काज के सहज कर दें अल्प क्या बृद्धि कर दें सूतरा দুইটা জিনিসের উপরেই আমাদের ফলাফল নির্ভর করে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এ কারণে সোহাইব আলাইস্লাম তিনি বলছেন আমি তো আমার সামর্থ্য অনুষ্ঠানে সর্বোচ্চ চেষ্টা করছি এবং তাওফিক এটা তো আল্লাহর হাতে আমা তৌফিক কি ইল্লাবিল্লাহ তাওফিক আল্লাহর পক্ষ থেকে চতুর্থ উপদেশ সোহাইব তিনি বলছেন আল্লাহি তওয়াক্কালতু আমি তার উপরেই তার আল্লাহ মোহাম্মতআল্লাহ উপরেই আমি আস্থা রাখি ভরসা করি এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি উপদেশ সর্বদা যে কোনো কাজে আল্লাহর উপর ভরসা রাখা আস্থা করা এটা আমাদের জন্য কর্তব্য তাওয়াক্কুল করা তাওয়্কুল এই শব্দটির অর্থ বর্তমানে বিভিন্নভাবে অপব্যাখ্যার শিকার কিছু কিছু মানুষ তাওয়াক্কুলের ক্ষেত্রে তাদের বিশ্বাসকে এমন এক্সট্রিম পর্যায়ে নিয়ে গিয়েছেন তারা মনে করেন তাওয়াক্কুল মানে আল্লাহর উপর ভরসা করা মানে সমস্ত কাজ বাদ দিয়ে চুপচাপ বসে থাকা নিজেকে চিন্তা বাদ দেওয়া সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র আলোচনা তাল্লার আনুষ্ঠানিক বাদতে মুশগুল থাকা এবং তারা মনে করেন আল্লাহর উপর ভরসা করার জন্য উটের গলায় রসি ভাতার দরকার নেই কিংবা জিহাদের কোনো প্রস্তুতির প্রয়োজন নেই শাপলা চত্বরে এসে তসবি এবং জ্যানামালস নিয়ে বসে থাকলেই সমস্ত সমাধান চলে আসবে যেমন শাইক আনোয়ার আলাউলাকি তিনি একটি ঘটনায় উল্লেখ করছেন ব্যক্তিগত অভিজ্ঞতা তিনি বলছেন জনৈক্য ব্যক্তি একজন ভাই তার তাওয়াক্কুল সম্পর্কে ভুল ধারণা ছিল শেখ এবং সেই ব্যক্তি বদরের যুদ্ধে সম্পর্কে আলোচনা করছিলেন সেই ভাইটি তাকে বললেন বদরের যুদ্ধে মুসলিমরা ছিল মাত্র সংখ্যায় তিনশো জন এবং তাদের সাথে তেমন কোনো অস্ত্রও ছিল না এমনকি তাদের দুইজনের হাতে ছিল শুধুমাত্র দুইটা লাঠি আর কিছু ছিল না শেখ তাকে জিজ্ঞাসা করলেন তারা কি খালি হাতে যুদ্ধে গিয়েছিলেন নাকি লাঠি হাতে যুদ্ধে গিয়েছিলেন সেই ভাইটি জবাব দিল হ্যাঁ তারা লাঠি হাতেই যুদ্ধে গিয়েছিলেন তখন তিনি বললেন এটাই হচ্ছে তাওকুল সম্পর্কে আমাদের ভুল ধারণা সাহাবিরা কখনোই খালি হাতে অস্ত্রশস্ত্র ছাড়া যুদ্ধ করতে যাননি প্রতিপক্ষের কাছে রয়েছে তীর ধনুক ঢাল তলোয়ার আর তারা শুধুমাত্র খালি হাতে তাদেরকে চর মেরে জিহাত করতেন না এভাবে যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয় তাওয়াক্কুল সম্পর্কে এটা একেবারেই ভ্রান্ত একটা বিশ্বাস তাওয়াক্কুল নিয়ে আরেকটা বিপরীত মেরুর এক্সট্রিম বিশ্বাস হচ্ছে যাদের শুধুমাত্র সংকীর্ণ দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যারা সব বিবেচনা করেন যারা বস্তুগত চিন্তার বাইরে কিছু ভাবতেই পারেন না যারা যা দেখেন সেটাকে বিশ্বাস করেন যা দেখেন না সেটাকে বিশ্বাস করেন না গায়েব সম্পর্কে অদৃশ্য সম্পর্কে যাদের কোনো ধারণা নেই তারা তাওয়াকুল সম্পর্কে মনে করেন যে আমার যদি আরেকটা সন্তান হয় না খেয়ে মরতে হবে রাস্তায় বসতে হবে কারণ এই সন্তানকে কে খাওয়াবে এটা একেবারে ভ্রান্ত একটা বিশ্বাস কারণ তারা মনে করেন শুধুমাত্র দুনিয়া বীর চেষ্টা করলেই ফলাফল আসবে অথচ আল্লা সুবাহতওয়াল্লাহ তিনি নিজের সবকিছু নিয়ন্ত্রক এই বিষয়টা তারা ভুলে যান সমস্ত মানুষের ত্যাগির এবং হৃদিক আল্লা সুবাহতওয়াল্লাহ আসমান জমির সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই লিপিবদ্ধ করেছেন সুতরাং আপনি যদি মনে করেন আপনি আপনার সন্তানের জন্য খাদ্য সংস্থান করছেন জোগাড় করছেন এটা ভুল ধারণা আল্লা সুবাহতওয়াল্লাহ আপনাকে হৃদিক সরবরাহ করছেন কোন একজন ব্যক্তি হয়তো জুমার সালাদকে ত্যাগ করলো কেন ত্যাগ করলো কারণ তার কাজ আছে কাজ আছে এটা সত্য তবে আল্লাহ মোহাম্মদাল্লা তিনি এই কথা বলছেন যদি জুমার দিনের সালাতের জন্য তোমাকে আহ্বান করা হয় আল্লাহর স্মরণের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও এই লোকটি দ্বিতীয় লোকটি পার্থিব জীবনের কাজ কেন অনুসরণ করতে গিয়ে আখিরাতের জন্য তার যে দায়িত্ব ছিল সেটাকে ভুলে গেল পরিত্যাগ করল সালাত ত্যাগ করল সুতরাং তাওয়াক্কুল কী এটা আমাদেরকে বুঝতে হবে তাওয়াক্কুল সম্পর্কে বুঝতে গেলে একটি হাদিস আমরা জানি একজন সাহাবি রাসুদুল্লাহ সাল্লাহ কাছে এসে জিজ্ঞাসা করলেন যদি আমি আমার উটকে না বেঁধে সলাৎ আদায় করতে যাই আল্লাহরপর ভরসা করলাম উটকে না বেঁধে সলাৎ আদায় করতে গেলাম সেটা কি তাওকুল হবে কি না রাসুদুল্লা সাল্লাহ বললেন না আগে নিজের উটকে রসিদিয়ে বেঁধে রাখো এরপর আল্লাহরপর ভরসা করো তুবাহ এই হাদিসে আমরা দেখতে পাই দুইটি অংশের মাধ্যমে কত সুন্দরভাবে রাসুদুল্লাহ আসলাম তাওয়্কুল কী সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন রাসুল্লাহ আসলাম বলছেন নিজের উঠকে প্রথমে রসি দিয়ে বেঁধে রাখো এরপর আল্লাহ করো অন্য কোথায় বলতে গেলে আপনার পক্ষে যতটুকু করা সম্ভব প্রথমত আপনি সেই কাজটা করেন সামর্থ্য চেষ্টাটা করেন এরপর ফলাফলের জন্য আল্লাহর উপর আস্থা করেন ভরসা করেন এটাই হচ্ছে তাওয়াক্কুল আরেকটা হাদিস থেকে আমরা দেখতে পাই তাওয়াক্কুল সম্পর্কে রসুল্লাহ সাল্লাম ওদেরকে বলেছেন যদি তোমাদের আল্লাহর উপর সঠিক তাওয়াক্কুল থেকে থাকে তাহলে আল্লাচ মাতালা তোমাদের রিজিকের ব্যবস্থা সেভাবেই করবেন যেভাবে তিনি পাখিদের রিজিকের ব্যবস্থা করেন যারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় ভরপেট অবস্থায় ফিরে আসে সন্ধ্যায় ভরপেট অবস্থায় ফিরে আসে আল্লাচ মাতালা তিনি তার সৃষ্টির সবার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন সেই পাখিদের জন্য আলোচক মহাতালা রিজিকের ব্যবস্থা করে দেন এই পাখিদের বাসায় আমরা দেখতে পাই কোনো ফ্রিজ থাকে না মানুষের বাসায় থাকে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে যেখানে আমরা টাকা পয়সা জমা করে রাখি पाखीजे को बैंक अकाउंट नहीं कि मानुषे टा बे जरा शुदुम्र निजेज नये वरम तेरे नातीिपुति अर्थसंस्थान करा भये जो कौन क्य अर्थ उपार्जन जो आलोह मतलब आदेशगुल् परित्यागर सवाल के परित्याग कर सब समय तरा भयर मध्य था भरोसा नहीं सब समय तरा मन करें कहर की टाका पसा प्रयोजन अतच आप देख पाई एक मानुष्टी बेचे थार्ज खूब बेसि खाद्य प्रयोजन नहीं शेख अनोर आलकी लेकिन मानुषर जन सतटा खेजुर बचरे तीन सौ पसषटी दिन हिसाब कर ले तीन सौ पसषट्टि गुण सतुल खेज है बड़ एक जार जलपाई तेल तीन सौ पट्टी पिस प्रतिदिन एक बन रुटी पाउरुटी और कैक बारेल पानी बस बेचे थार्ज एक मानुष्य जन एतटुकू यथेष শাইক বলছিলেন এর জন্য মাত্র কয়েক হাজার টাকা প্রয়োজন অথচ আমাদের একাউন্টে কোটি কোটি টাকা পরে আছে এরপরও আমাদের আল্লাহর কোন ভরসা নেই আস্থা অনুভব করি এই জন্যই বলছেন যাদের আছে তাওয়াকুল তাদেরকে আল্লা সুমাতালা এমনভাবে রিজিকের ব্যবস্থা করবেন সেই পাখিদের মতো যারা ভোরবেলা ক্ষুধা পেটে বেরিয়ে পড়ে সন্ধ্যায় ফিরে আসে ভর পেটে তাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ সুহামাতলা এই হাদিস্থিতি থেকে আমরা আরেকটা বিষয় দেখতে পারি যে লোকেরা তাওয়াকুলের ধারণাটিকে বিকৃত করে নিজেদের অলসভাবে বসে থাকা বৈধতা প্রদান করেছে তারা এই হাদিস থেকে নিজেদেরকে সংশোধন করে নিতে পারেন বিষয়টি হচ্ছে যেই পাখিগুলোর বলছেন সেই পাখিগুলো সেই পাখিগুলো কিন্তু আল্লাহর ভরসা করে তাওয়াকুল করে নিজেদের ঘরে বা বাসায় চুপচাপ বসে থাকেনি বরং তারা ভোরবেলা বের হয়ে গেছে এবং সন্ধ্যায় ফিরে এসেছে সারাদিন তারা কর্মব্যস্ত থেকেছে যদি পাখিগুলো शुद्म्र निजे बल्ला भरोसा करजिकर संस्थान हतोना सारिजिक सन्धान कर सन्ध्य घरे फिर एस जे परिश्रम ता सारे एर बनीम आलोच महत्य संस्थान करक्कुल्लम पंचम उपदेश व्यक्तिगत विद्वेषर कारण तुम्हारा सत्य के प्रत्याख्यन करो ना শোয়েবাম তার জাতি লোকেদেরকে বলছেন কৌমি হে আমার জাতি আমার সাথে বিদ্বেষ পোষণ করে জিদ করে তোমরা নোহ বাহুদ অথবা নিজেদের উপরে ধ্বংস ডেকে আজাবকে না। আর লুতের জাতি তোমাদের সোহেবেন ব্যক্তিগত দ্বন্দ্ব সত্য প্রত্যাখ্যানের কোন কারণ হতে পারে না সোহেব আলাহ সাল্লামের জাতির লোকেরা সোহেব আলাহ সাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য দুর্বল মনে করত ঘৃণা করতো সোহেব আলাহিসাম দেখে বলছেন যে তার সাথে তাদের যে এই ব্যক্তিগত দ্বন্দ্ব এটা যেন প্রকৃত সত্য গ্রহণের পথে বাধা না হয়ে দাঁড়ায় তিনি বলতে যাচ্ছেন তোমাদের সাথে আমার শত্রুতা রয়েছে তার মানে এই নয় যে তোমরা সত্যকে অস্বীকার করবে সত্যকে পরিত্যাগ করবে সত্য এসেছে আল্লাহর পক্ষ থেকে এটা আমার নিজের কোনো বাণী নয় নিজের কোনো বিষয় নয় এখানে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে তোমার সত্যকে প্রত্যাখ্যান করতে পারো না তোমাদের উচিত ব্যক্তিগত স্বার্থ এবং পছন্দ অপছন্দের ঊর্ধ্বে এসে যেটা হক যেটা সঠিক সেটাকে মেনে নেওয়া আমরা দেখতে পাই মদিনার ইহুদিরা শুধুমাত্র বিদ্বেষের কারণে হিংসার কারণে আল্লাহ রসুল্লাহ আসলামকে অস্বীকার করেছিল প্রত্যাখ্যান করেছিল অথচ রসুল্লাহ আসলাম আসার পূর্বে তারা মদিনার আনসারদেরকে যারা পরবর্তীতে আনসার হয়েছিলেন আউস এবং খাজরাজ গোত্র তাদেরকে নিয়মিত হুমকি প্রদান করত এই বলে যে যখন আমাদের মধ্যে নবী আসবেন তোমাদেরকে আমরা দেখে নেব অথচ যখন আল্লাহ রসুলাম ইহুদিদের মধ্যে না এসে কুরাইশের মধ্যে আসলেন তখন তারা শুধুমাত্র হিংসা এবং বিদ্বেষের কারণে তাকে প্রত্যাখ্যান করল সুহান আল্লাহ নিজেদেরকে তারা জাহান নামের আগুনে ছুড়ে দিল হিংসা বিদ্বেষের কারণে হিংসা বিদ্বেষের কারণে যদিও তারা এর পরও তারা তাকে প্রত্যাখ্যান করলো সোহাইব আলাহ সাল্লাম তার জাতির লোকেদেরকে বলছেন আমাদের মাঝে এই শত্রুতাকে তোমরা মুসলিম হওয়ার পথে বাধা হিসেবে দাঁড় করো এবং নৌ হুদ বা সাল্লামের জাতির লোকেদের মতো নিজেদের উপরে ধ্বংস আজাব ডেকে আনো তাদের মতো পরিণতি বরণ করো না এবং সোহাইব আলাহিস্লাম আরও বলছেন লুত আলাহিস্লামের জাতি সম্পর্কে আর লুতের জাতিও তো তোমাদের থেকে খুব বেশি দূরে নয় মুভস্তিরগণ তারা বলেছেন এই এই কথার দুইটি অর্থ রয়েছে এক নম্বর হচ্ছে প্রথমত দূরত্বের বিচারে কারণ মাদিয়ান এই এলাকাটি লুত আলাহিস্লামের জাতির সেই সাধুম জনপদ থেকে খুব বেশি দূরে নয় এবং দ্বিতীয় বিষয়টি সময়ের বিচারে অর্থাৎ লুত আলাহাম সোহাইব আলাহিস্লামের সমসাময়িক একজন নবী লুতামের কমের উপরে আজাবাসার ঘটনা এটা খুব বেশি আগের ঘটনা ছিল না সেই সময় থেকে এ কারণেই সোহাইব তাদেরকে সতর্ক করে বলছেন যে লুতের জাতি এটা তো তোমাদের থেকে খুব বেশি দূরে নয় সোহাইব আল্লাহ সাল্লামের ষষ্ঠ উপদেশ তিনি বলছেন তোমরা ইস্তেক করো তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তহবা করো ফিরে রব, তার মেহেরবান এবং সোহাইব সালাম সেই একই উপদেশ দিচ্ছেন যে উপদেশ দিয়েছেন প্রত্যেক নবী এবং রাসুল তাদের উম্মদেরকে ইস্তেক ফার করো আল্লাহর কাছে ক্ষমা চাও তহবা করো আল্লাহর দিকে ফিরে এসো সোহাইব আলাহ সাল্লামের এত চমৎকার উপদেশ প্রজ্ঞাপূর্ণ ভাষা এবং খুঁজবার পরেও তার জাতির লোকেরা তাদের গোড়ামের উপর অটল থাকলো আল্লাহ কুরানে বলছেন তার সম্প্রদায়ের কাফের সর্দাররা বলল যদি তোমরা সোয়াইবের অনুসরণ করো তবে নিশ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুতরাং কাফের সরকাররা আলমালা নেতা শ্রেণী তারা সাধারণ মানুষদের কি হুমকি দিচ্ছে যদি তোমরা শোয়াইবকে অনুসরণ করো নিশ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আমরা আগের আলোচনাগুলোতেও দেখতে পাই এই আলমালা শ্রেণী যারা সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা তারা প্রত্যেক যুগে নবীদের বিরুদ্ধে নবীদের বিরুদ্ধে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে এমনকি তারা সাধারণ মানুষদেরকে হুমকি প্রদান করে বলছে যদি তোমরা সোয়েবকে অনুসরণ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যারা সোয়েব আলাহামকে অনুসরণ করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়নি বরং যারা নিজেদের কুফুরির উপরে অটল ছিল তাদের উপরেই আল্লাহর আজব নেম এসেছে আল্লাহ বলছেন অতঃপর ভূমিকম্প তাদেরকে পাকরাও করলো ফলে তারা নিজ নিজ গৃহে উপুর হয়ে নিথরভাবে পড়ে রইল মুফাসির গন বলেছেন সোহাইব আলাহ সাল্লামের এলাকার লোকেদেরকে কীভাবে শাস্তি দেওয়া হয়েছিল তাদের মাথার উপরে মেঘ জমা হতে থাকে ধীরে ধীরে সেই এলাকায় বায়ু বন্ধ হয়ে গেল অর্থাৎ যখন আকাশ মেঘলা হয়ে আসে এবং বায়ুপ্রবাহ থেমে যায় এরকম একটা সময়ে বাতাসে পানির পরিমাণ বৃদ্ধি পেতে থাকে আর্দ্রতা বেড়ে যায় ফলে আবহাওয়া ঘুমট হয়ে যায় গরম হয়ে পড়ে এইরকম একটা অবস্থায় সোহেব আলাহিসের জাতি দিনের পর করছিল চিন্তা করুন বাতাস থেমে গেছে কোনো বায়ু প্রবাহ নেই একেবারে গরম ঘুমট একটা পরিবেশ এমন একটা অবস্থা যেটা আমরা আসলে কল্পনা করতে পারি না কারণ বাতাস প্রবাহিত হচ্ছে না এমন কখনো হয় না সবসময় কিছু না কিছু হলেও বাতাস প্রবাহিত হচ্ছে এমন কখনো আমরা দেখি না যখন সম্পূর্ণভাবে বায়ু থেমে গেছে সোহেব আলাহিসামের জন্য সোহেবুল্লাহ সাল্লামের জাতির লোকেদের জন্য অবস্থা ছিল সেই যখন তাদের মাথার উপরে মেঘ জমা হয়েছে আদ্রতা এবং এটা ছিল এবং তাদেরকে এমনভাবে ভাবে দিয়ে গেল তাদের সবকিছু ধ্বংস হয়ে গেল নিজেদের ঘরে তারা মুখ থুবড়ে উপর হয়ে পড়ে রইল আল্লাহ মোহাম্মদ তারা কুরআনে বলছেন যারা সোয়াইফকে মিথ্যারোপ করেছিল তাদের অবস্থা তাদের দশা এমন হল যেন তারা কোনোদিন সেখানে বসবাসী করেনি সুহান আল্লাহ আল্লাহ সুহামতাল্লাহ বলছেন জেনে রাখো সামুদ জাতির প্রতি অভিসম্পাদ ছিল ঠিক তেমনি ভাবে মাদিয়ানের বাসিন্দাদের প্রতিও আল্লাহ সুহামতাল্লার অভিশাপ সেই প্রলয়ঙ্কারী ভূমিকম্পের পর যদি কোনো ব্যক্তি সেই জনপদে আসত তাহলে সে যাদের পেত তার কাছে মনে হতো এই এলাকায় কোনো বোধ হয় কেউ বসবাস করেনি এমন ভাবে আল্লাহ ধ্বংস করে দিলেন সেই যুগের বড় বাণিজ্যিক কেন্দ্র অর্থনৈতিক কেন্দ্র একটা বড় শহর মাদিয়ান কিছুই অবশিষ্ট রইল না আল্লাহ মোহাম্মদাল্লা বলছেন যারা সোয়াইবের প্রতি মিথ্যা মিথ্যারোপ করেছিল তারাই ক্ষতিগ্রস্ত হলো তারাই খাসিরিন হলো আল্লাহ আকবার তারা বলেছিল সোয়াইব আলাহাল্লামকে যারা বিশ্বাস করবে অনুসরণ করবে তারা হবে ক্ষতিগ্রস্ত সেই কাফেরদেরকে ধ্বংস করে দিয়ে প্রমাণ করে দিলেন যারা এই ধরনের কথা বলে তারাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যখন জাতির লোকেদেরকে আল্লাহ রাজা বেশি পাকড়াও করল তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো সোহাইব আলাহাম কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এরপর তিনি তাদের থেকে ফিরে দাঁড়ালেন এবং বললেন হে আমার সম্প্রদায় হে আমার জাতি আমি তো অবশ্যই তোমাদের কাছে আমার রবের নির্দেশ পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদেরকে সহজ উপদেশ দিয়েছিলাম সুতরাং केंईब दुख करब एक काफर सम्प्रदायर जो जख तार मृत अवस्था पड़े सुहैबलम ते मृतगुल दिखे तक हमाराय पालन करी जातव्यपन्न करीब आल्लासु महला वादा दिए वा वास्तवये सत्य प्रमाणित हो तुम्हारे प्रति वादा घरें से प्रमाणित कितु तुम्हरा अस्वीकार कर এরপর সোহেব আলাহিসাম তাদেরকে বলছেন সুতরাং কেনই বা আমি এক অবিশ্বাসী কাফের সম্প্রদায়ের জন্য তিনি মৃত দেহগুলোর দিকে তাকিয়ে বলছেন তোমাদের জন্য আমার কোনো দুঃখ নেই কেন কারণ তারা কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করেছে এবং কাফেরদের জন্য সোহেব আলাহিস্লামের হৃদয়ে কোনো কষ্ট নেই কোনো আফসোস নেই এই সমস্ত কাফেরদের প্রতি আল্লাহতাল্লা অসন্তুষ্ট রাগান্বিত তাদের প্রতি আল্লাহ সুহামতাল্লাহর অভিশাপ সুতরাং সুয়াইব আলাহি সাল্লামও তাদের প্রতি অসন্তুষ্ট তাদেরকে আল্লাহ সুহামতাল্লাহ ঘৃণা করেন তিনিও তাদেরকে ঘৃণা করেন তাই তাদের এই পরিণতিতে সুই আলা সাল্লামের মনে কোনো কষ্ট নেই এটাই ছিল সাঈদিনা সুয়াইব আলাহাইসাল্লামের ঘটনা সুহান রব্বিকা রব্বিল ইজাতিফোন ওয়াসালামুল আল্লাহ মুসালিন আল্লাহামদুল্লাহি রব্বিল আলমিন